উম্মু আতিয়াহা রদিলাহতু আল্লাহা বর্ণিত তিনি বলেন নাবী সাল্লিয় সাল্লাম আয়সা রদিল্লাহু আলহান্হা এর ঘরে এসে জিজ্ঞেস করলেন তোমাদের নিকট খাবার কিছু আছে কি তিনি বললেন না উম্মে আতিয়া প্রেরিত বকরির কিছু গোস্ত ছাড়া যা আপনি তাকে সৎকা হিসেবে পাঠিয়েছিলেন তিনি বললেন সৎকা তো যথাস্থানে পৌঁছে গেছে